আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি পৃথিবীর যে যেখানে আছেন আল্লাহ তালা সকলকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন এই কামনা আমাদের সবসময় ছিল এবং এখনও আছে আল্লাহ আমাদের জীবনকে বরকতপূর্ণ করেন এবং আলোকিত জীবন যেন আল্লাহ আমাদেরকে দান করেন জীবনের রংধনু প্রোগ্রামটি উদ্দেশ্য হলো আকাশে যেমন রংধনু থাকে এবং বিভিন্ন রঙের সমাহার থাকে তেমনিভাবে আল্লাহ আমাদের জীবনটাকে বিভিন্ন রঙের সমাহারে সৃষ্টি করেছেন সেখানে আলো আছে আধার আছে সেখানে হাসি আছে কান্না আছে সেখানে উত্থান আছে পতন আছে সেখানে ধন আছে আবার দারিদ্র আছে তবে সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন ওয়ান তোমাদেরকে ভালো এবং খারাপ দুটো দিয়ে আলো এবং আধার দিয়ে আমি পরীক্ষা করি যাতে করে তোমরা পরীক্ষায় পাশ করতে পারো এবং আমাদের জন্য জীবন এবং মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কর্মপ্রায়ণ কে সেটা পরীক্ষা করার জন্য এরকম আমি করেছি কাজেই জীবনের রন্ধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা জীবনের সব দিকগুলোকে উত্থান পতনগুলোকে আলো এবং আধারকে দেখে সেগুলোকে যাতে আল্লাহ নির্দেশিত নিয়মানুযায়ী পরিচালিত করতে পারি শান্তির পথ খুঁজে বের করতে পারি সেই উদ্দেশ্যেই এই আলোচনা আজকে আমরা দেখার চেষ্টা করব জীবনে আমাদের বারবার নেমে আসে বিভিন্ন বিপদ সবসময় যে হাসি থাকবে তা কখনো কান্না আসবে এবং এটাই তো আল্লাহর পরিচয় আমরা সুরা নাজিমের আয়াতটি অনেকবারই তেলাওয়াত করেছি যার অর্থ হল তিনি বলেছেন হুয়া আব হ্যাকা ও আবেকা তিনি কখনও হাসান তিনি কখনো কাদান হাসানোর শক্তি কারণেই অন্তরকে উৎফুল্ল করার শক্তি কারণেই যদি আল্লাহ না করেন আবার কারো কাঁদানোর কাউকে অসন্তুষ্ট করা অথবা কাউকে ব্যথিত করারও শক্তি কারণে যদি আল্লাহ না করা কাজে তিনি হাসান এবং কাদান কোনো কোনো পরিবারে কখনো আনন্দের বন্যা বিয়ে হচ্ছে এবং অনেক হৈহুল্লোড হচ্ছে আবার একই পরিবারে দেখা যায় কান্নার শব্দে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে আমাদের জীবনে যে বিপদ আসবে সেটা তিনি বলেছেন ওয়েল এম বিষয়ে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষুদা দিয়ে দারিদ্র দিয়ে এবং ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদের সম্পদ হানি হবে তোমাদের অর্থ নষ্ট হবে তোমাদের জীবন হানি হবে এবং আরও বিভিন্ন রকম ফসল হানি হবে ইত্যাদি বিভিন্ন বিপদের মাধ্যমে আমি কিন্তু তোমাদের পরীক্ষা করব। তাহলে আমাদের সম্পদ হানি হবে আমাদের ফসল হানি হবে কৃষক চাষ করছেন কখনো কখনো দেখা যায় যে তার গোলাতে আর জায়গা হচ্ছে না এত ফসল হয়েছে বাম্পার ফলন হয়েছে আবার একই কৃষক কোনো কোনো বছর দেখেন সব চেষ্টাই তিনি করেছেন কিন্তু ফসল উৎপন্ন হওয়ার আগে এমন একটি ঝড় হয়ে গেল যে সবগুলো ফসল নষ্ট হয়ে গেল অথবা সুন্দর ফসল এসেছে কৃষকদের মনে হাসি তাদের চোখগুলো আনন্দে চিকচিক করছে কিন্তু হঠাৎ করে এমন কিছু পোকা এসে গেল যে পোকাগুলো সবগুলো ধানকে নষ্ট করে দিয়েছে এরকম অহরহ ঘটনা ঘটে এই যে সম্পদ হানি ফসল হানি ইত্যাদি আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ নিজেই বলেছেন তবে এরকম পরিস্থিতিতে আমাদের কি করণীয় ওয়াল কাদের রি খাই ও সার রিহি ভালো এবং মন্দ উভয় তাকদির আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে ভালো এবং মন্দ আমাকে কখনো আল্লাহ আমাকে গোলা ভর্তি ধান দেবেন আবার কখনো গোলাকে আমি ভর্তি করতে পারবো না খালি থাকতে হবে এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কী করেন দিয়েই করেন না দিয়েই করেন এটাকে আল্লাহ বলেছেন ফির সার্রি ওদর্র সার্র আনন্দের মুহূর্তগুলো সচ্ছলতার মুহূর্ত ওদর্র ব্যথার মুহূর্তগুলো অসচ্ছলতার মুহূর্তগুলো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে সেই মুহূর্তগুলো হচ্ছে পরীক্ষার বিষয় এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ওই মুহূর্তগুলো যখন আসে আমরা তখন যেন আল্লাহকে স্মরণ করি এবং মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে হাসি মুখে থাকার চেষ্টা করি তাহলে পরীক্ষা আমি পাশ করব। সেখানে যদি আমি ব্যথিত হয়ে যাই দুঃখিত হয়ে যাই এবং নানা কথা বলতে থাকি তখন আল্লাহ তালাকে সেই কথাগুলো রাগান্বিত করে এবং সেই রাগ আমার জীবনে ধ্বংস নিয়ে আসে এটাকেই বলা হয় গজব গজব মানে হলো আল্লাহর রেগে যাওয়া আল্লাহ কখন রাগেন আমি কি বলি আমার কি অনুভূতি প্রকাশ করি সেটা আল্লাহ দেখতে চান এই জন্য আমাদের জীবনটা যে যেইরকম হবে একজন কবি বলেন একজন মানুষের জীবনে আট ধরনের জিনিস আসবেই সেই আট ধরনের এবং এই আট বিষয়ে তার জীবনের মধ্য দিয়ে প্রবাহিত হবে। সুরুর ও নহাম্মন খুশি এবং চিন্তা ওয়াইজেমা ও নফর কাতুন কখনো কখনো ভালোবাসার একাগ্রতা কখনো কখনো বিচ্ছেদ এটা আসবে। আমরা যাদেরকে ভালোবাসি কখনো কখনো তাদের সাথে খুব ভালোবাসা হয় আবার কখনো তাদেরকে ছেড়ে যেতে হয় এই জিতেমা ওফর ও আউ্চরণ ওয়ুসরণ কঠিন অবস্থা আবার সহজ অবস্থা আমাদের জীবনে আসে সুম্মা সুকমন ও আফিয়াতুন আবার কখনো আমাদের সুস্বাস্থ্য থাকে আমাদের স্বাস্থ্য ভালো থাকে আবার কখনো স্বাস্থ্য হানি ঘটে এই আটটা পরিবর্তন আমাদের জীবনের মধ্যে আসবেই এটা আমাদেরকে মেনে নিতে হবে কাজে কখনো আনন্দ আসবে কখনো হতাশা আসবে কখনো গোলাভর্তি ধান হবে কখনো হবে না ব্যবসায় কখনো প্রচুর লাভ হবে আবার কখনো লস হবে লাভ এবং লস দুটোই আল্লাহ দেন এটা দেখানোর জন্য যে এটা একমাত্র আল্লাহ শক্তি তোমার ব্যবসার মাধ্যমে তুমি সবসময় লাভ করবে এটার কোনো নিশ্চয়তা তোমার নেই এজন্য জন্য কখনো কখনো আমরা টাকা পয়সা রোজগার করি আবার কখনো কখনো এমন খাতে ব্যয় করতে হয় যেটা আমরা কল্পনাই করি কাজেই আমাদেরকে বারাকা আল্লাহর কাছে খুঁজতে হবে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ তালা এই একটা কমন রুল আনেকেরিমের মধ্যে বলে দিয়েছেন ও আসা ওয়াহু আশারুল্লা কুম আল্লাহ আলম্লা এই আয়াতটি যদি আমরা মনে করি যেই কোন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বিষয়ে পরিস্থিতিতে আমরা সহজে এই আয়াত দিয়ে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগাতে পারবো আল্লাহ বলছেন আসা আন তহেবু সে অনেক কিছুকে তোমরা পছন্দ করো যে এটা হোক আমার আমার এই চাকরিটা হোক আমার এই ব্যবসাটা হোক আমার এই কাজটি হোক আমি অমুখকে বিবাহ করি অথবা এরকম অনেক চিন্তা আমরা চাই আমরা পছন্দ করি আল্লাহ বলেন সেটা তুমি পাও মনে করবে ওহু আশারুল্লাহ সেখানে তোমার অকল্যাণ আছে আসা আন্ত অনেক কিছু তোমরা চাও অনেক কিছু তোমরা চাও নেই দূরে থাকতে চেয়েছ কিন্তু সেটাই তোমার হয়েছে আল্লাহ বলে সেখানে তোমার জন্য কল্যাণ আছে এর যেটাকে আমরা অকল্যাণজনক মনে করি অপছন্দ করি সেখানে হয়তো আমার জন্য কল্যাণ ঢুকানো আছে সেটা অনেকটা এমন যে বাহিরে কাটা কিন্তু ভিতরে মজার জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন কাঁটা দিয়ে আল্লাহ গোলাপকে সাজিয়েছেন কাঁটাগুলোর ব্যথা পার করেই আমাকে একটা গোলাপ ছিনিয়ে আনতে হবে এভাবে যদি আমরা চিন্তা করি যে পরে আমার গোলাপ আছে এখনও যদিও কাটার আঘাত পেয়ে রক্ত বেড়ে গেছে কোনো আপত্তি নেই এরপরে আমরা সুন্দর উজ্জ্বল একটি গোলাপ হাতের মুখে নিতে পারব এভাবে যদি আমরা চিন্তা করি যখন সম্পদ হয় সম্পদের ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে অবনতি হয় অথবা ফসল ইত্যাদির হানি ঘটে তখন যদি একজন বিশ্বাসী এই আয়ারটি পড়েন এবং এভাবে যদি নিজেকে তৈরি করেন তাহলে তার কাছে এই সব কোনোভাবেই তাকে ব্যথিত করতে পারে না আর এটা তার কাছে বিশ্বাস হবে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সিদ্ধান্তের উপর আমি কী করে অসন্তুষ্ট হতে পারি আমি আল্লাহর বান্দা আল্লাহ যেটা আমার জন্য সিদ্ধান্ত দেন আমি অত্যন্ত খুশি এই ভাবনাটা হচ্ছে ইমান বিল কাদার আল্লাহর পরিকল্পনা এবং আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস আর এই বিশ্বাসটা মুসলমানদেরকে প্রচন্ড রকম বিপদ থেকে রক্ষা করতে পারে এবং মুসলমানদেরকে হতাশা থেকে বিমুক্ত করতে পারে এটা আমার রব কারণ এই বিপদের ভিতরে আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন আল্লাহ তালা বারবার এটাই বলেছেন কোনো বিপদ যদি তোমার কাছে আসে মনে করো না এই বিপদ নিস থেকে এসেছে এটা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী এসেছে কাজী সুরাতের এই আয়াত থেকে আমরা যেটা বুঝি যে কোনো বিপদ আমার জীবনে আসে এটা আল্লাহর সিদ্ধান্তে হয়েছে কাজী আল্লাহর সিদ্ধান্তের উপর আমি অসন্তুষ্ট থাকবো আল্লাহর সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হয়ে যদি খারাপ কোনো কথা বলি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে সে প্রিয় দর্শক এই আমাদের খেয়াল রাখতে হবে কোনো বিপদ আপদ আসলে অনি যেটা আমরা চাই না এমন কিছু আমাদের জীবনে যদি ঘটে যায় তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যাতে করে অপ্রয়োজনীয় অনর্থক কোনো শব্দ ব্যবহার না করি বা এমন শব্দ প্রয়োগ না করি যেটা আল্লাহকে আরও বেশি রাগিয়ে দেবে আল্লাহ আমার উপর রাগ করে আমার উপর গজব নিক্ষেপ করবে এরকম কোনো কাজ যেন আমরা না করি উম্মে সাল্লাম আর তালা আনহা বলেছেন কোনো বিপদ যখন আসে মুসলমানরা কি করে তিনি বলেন মা আমি না আবদিন তুসি বুহু কোনো বিপদ যদি আসে সেই বিপদ হল যে আপনার সম্পদ হানি হয় এমন বিপদ হয়েছে যেমন আপনার দোকানে আগুন লেগে গেছে এটা একটা বিপদ অথবা বাড়িতে আগুন ধরে গেছে আল্লাহ না করুক এরকম কোন একটা বিপদ আপনার এসে গেছে অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল হানি ঘটেছে এটা একটা দুর্যোগ এমন একটা বিপদ অথবা আরো নানা রকম বিপদ আছে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আলোচনা করব। বিভিন্ন রকম বিপদে কি কি ফজিলত এবং কি কী মর্যাদাও আল্লাহ আমাদের জন্য রেখেছেন সেই বিষয়টা আলোচনা করব হজরত উমে সালামা বলেন আল্লাহ নবী বলেছেন মা মিনা আবদিন তুসি বুহু মসি বাতুন আল্লাহর কোন বান্ধা তার কোন যদি বিপদ এসে যায় সে ওই বিপদে কি বলল ইন্না প্রথম শব্দ সেই সেটাই বলে যেমন আল্লাহরই আল্লাহর ক্ষমতার বাইরে আমরা নই এবং আল্লাহরই কাছে আমাদেরকে ফিরে আসতে হবে কাজেই অস্থির হওয়ার কোনো কিছুই নেই এটা আল্লাহ থেকে এসেছে আমরাও তো আল্লাহর কাছে ফিরে যাবো এই ব্যক্তিদের উপরেই সালেওয়া নাজেল হবে বিশেষ রাহমাতি আল্লাহ পক্ষ থেকে তারা পথভ মানুষ নয় তারা সঠিক পথে আছে তাহলে বিপদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন আমরা বলি বিপদে বন্ধুর পরিচয় আল্লাহর সাথে যে আমার বন্ধুত্ব আছে বিপদে পড়লেই বোঝা যাবে এই বন্ধুত্বটাকে আমি কতটুকু স্বীকার করি আল্লাহ আমার সাথেই আছেন বিপদ আল্লাহ দিয়েছেন আবার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন তবে তিনি আমাকে পরীক্ষা করছেন আমি তাকে ডাকি কিনা না তাকে ভুলে যাই অনেক সময় বিপদ আসলে আমরা অন্যান্য জায়গায় নক করি আল্লাহকে নক করার আগেই এতে আল্লাহ অসন্তুষ্ট হন তুমি আমাকে এতই পর ভাবলে যে আগে আমাকে নক করলে না আগে আমার দরজাতে আসলে না তুমি মানুষের দরজায় গেলে এই বিপদ যখন আসে প্রথমে আল্লাহর কাছে যাওয়া ইন্না ও ইনা ইহি রজন অর্থ হলো আল্লাহর কাছে আস তারপরে কি বলতে হবে আমরা সেই বিষয়টা একটু বিরতির পরে ব্রেকের পরে আপনাদেরকে পেশ করার চেষ্টা করব যে ইন্না আলিল্লা তো পড়বো এরপরে আরও কি পড়া দরকার আশা করি বিরতির পরে এই আলোচনায় আপনারা থাকবেন সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ আবার আলোচনা ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি मुस्लिम अबर्जन के इसलमर दीबीम बुनियादी देख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 আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় ওহ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 বিশুদ্ধ প্রত্যাদেশ সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি জীবনের রং আলোচনা পর্বে আমরা আলোচনা করছিলাম বিপদ আসবে আমাদের জীবনে বিপদ হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ রঙ যেটা আল্লাহ সৃষ্টি করেছেন সেটা বাইরে অকল্লান মনে হলেও সেখানের ভিতরে আল্লাহ মিষ্টি রেখেছেন বাইরে কাটা মনে হলেও তার ভিতরে আল্লাহ গোলাপ রেখেছেন বিপদটা ঠিক তেমনই সম্পদ হবে তখন আমরা কি করব সে বিষয়টি আমরা আলোচনা করছিলাম প্রথমত আমরা আল্লাহরই কাছে ফিরে যাব বিপদে বন্ধুর পরিচয় দিতে হবে যে আমি বিপদগ্রস্ত হলে আমার বন্ধু আল্লাহ সেটার পরিচয় আমাকে দিতে হবে যদিও বিপদে বন্ধুর পরিচয় অন্য অর্থে আমাদের সমাজে ব্যবহার হয় তবে আজকে আমরা ব্যবহার করছি ভিন্ন আরেকটি অর্থে বিপদে বন্ধুর পরিচয় হবে আমাকে আল্লাহর বন্ধু সেটা আমি প্রমাণ করব বিপদের মাধ্যমে ইননা আল্লাহি ও ইন্না ইহি রে আল্লাহর কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করবো এরপরে আমি বলবো আল্লাহ আজিনী ফি মুবতী ওয়াহুফলি হম হা হে আল্লাহ আমাকে এই বিপদে তুমি সুন্দর সাব দান করো আমাকে সুন্দর প্রতিদান দান করো এবং আমি যেটা হারালাম সেটার উত্তম বিনিময় তুমি দান করো উত্তম পরিবর্তন তুমি দান করো তাহলে আমার সম্পদ যেটা হারালো আমার দোকান হারালো আমার চাকরি হারালো অথবা অন্য কোনো সমস্যা আমার জীবনে হলো সেটার বিপরীতে সুন্দর সমাধান সুন্দর রিপ্লেসমেন্ট তুমি আমাকে দান করো উম্মেদ সালেমা রদি আল্লাহ তালা আনহা এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেন যে আমার স্বামী আবু সালেমা সালামার বাবা যখন মারা গেল তখন আমি এই দোয়াটি পড়েছি ইনাআল্লাহি ও ইন্না তখন আল্লাহ আল্লাহতালা আমাকে উত্তম স্বামী করলেন আবু সালমাকে আমি হারালাম আমার জীবনটা পর্যধস্ত হয়ে গেল বিপর্যস্ত হলো। কিন্তু কিছুদিন পরেই আল্লাহ নবীকে আল্লাহ তালা নিশ্চয়ই ওহি করেছেন যে আমাকে বিবাহ করার জন্য আল্লাহ নবী উম্মে সালামাকে বিবাহ করেছেন তার সকল এতিম বাচ্চাগুলো সহ তাকে লালন পালন করেছেন দেখাশোনা করেছেন তাহলে উম্মে সালামা বলেন বাস্তব আমার জীবনটি হচ্ছে তার একটা প্রমাণ কেউ যদি পড়ে যে ইন্না ইন্না ইহি রজন এই দোয়াটি যে ব্যক্তি পড়বে আল্লাহ তাকে সুন্দর প্রতিদান দান করবে আর উত্তম জিনিস দান করবেন আমি আবু সালমা স্বামীকে হারিয়েছি কিন্তু আল্লাহ আমাকে উত্তম স্বামী দান করেছেন যিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কাজে আমরা বিপদে কিন্তু প্রথমেই খেয়াল রাখতে হবে সেটা যাতে করে প্রথম ধাক্কাতেই আমাদের এই কথাগুলো বলতে হবে প্রথম ধাক্কা সামলানোর পরে তারপরে যদি আমি এগুলো পড়ি এটা দ্বারা সেই সবটুকু পাওয়া যাবে না যেই সাপটুকু প্রথম ধাক্কাতেই যদি আমি আল্লাহকে শরণ করি সেটা পাব অনেকে আছে আমরা বিপদের প্রথম মুহূর্তে আমরা আল্লাহর কথা ভুলে যাই তারপরে কিছু পরে আবার আল্লাহর কথা মনে পড়ে তাহলে কিন্তু আমি পরিপূর্ণ মার্ক পাব না পরিপূর্ণ মার্ক পেতে হলে পরিপূর্ণ সাব পেতে হলে বিপদের প্রথম ধাক্কাতেই আমাকে আল্লাহর পথে আসতে হবে যারা ড্রাইভিং থিওরি টেস্ট দেন তারা জানেন যে হাজার প্রার্সক্রিপশান একটা পরীক্ষা হয়ে থাকে প্রথমেই আপনি যদি কোনো একটা হাজার হচ্ছে এটা দেখে ক্লিক করতে পারেন তাহলে ফুল মার্ক পাবেন একটু পরে করলে মার্ক কমে যাবে ফোর আরেকটু পরে করলে থ্রি আরেকটু পরে করলে টু আরেকটু পরে করলে ওয়ান আরেকটু পরে করলে জিরো তেমনিভাবে আমরাও কোন বিপদ হলে সাথে সাথে ফার্স্ট ক্লিকে যদি আমরা ইন্না দিল্লা পড়তে পারি এবং আল্লাহর কাছে যদি নিজেকে সমর্পণ করতে পারি তাহলে কিন্তু ফুল মার্ক পাওয়া যাবে পরিপূর্ণ নম্বর পাওয়া যাবে নথুবা সেটা কমে যাবে এজন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহনবী আমাদেরকে এটুও সান্ত্বনা দিয়েছেন যে সম্পদ হানি যখন হয় মানুষের সম্পদ হারায় ফসল হারায় কাজ হারায় চাকরি যায় তখন এই যে বিপদগুলো আসে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আইয়াসি আসাদ্দু বল আল্লাহনবীকে জিজ্ঞাসা করা হলেও সবচেয়ে বেশি বিপদ কাদের আসে তখন আল্লাহনবী বলেন আল আমি নবীদের বেশি বিপদ আসে অনেকে মনে করেন যে আমি এত নামাজ পড়ি তারপরে আমার বিপদ কেন হয় আমি এত জিকির করি আমার কেন বিপদ হয় যারা নামাজ পড়ে না ফজরের সময় ঘুমিয়ে আছে আমি ফজরে উঠে নামাজ আদায় করছি কিন্তু বিপদটা আমার আসলো এরকম বলা দরকার নেই বরং এই বিপদটা আল্লাহ আমাকে পরীক্ষা করছে আমি পরের পরীক্ষা দিচ্ছি আপনি চিন্তা করুন যে পরীক্ষা বেশি কাকে দিতে হয় পরীক্ষা বেশি কাকে দিতে হয় যে বড় ডিগ্রি অর্জন করবে তার পরীক্ষাও বেশি হয় কেউ যদি তার জীবনের টার্গেট হচ্ছে যে তিনি শুধুমাত্র ও লেভেল করবেন এসএসসি পাস করবেন তাহলে তার একটাই পরীক্ষা কেউ যদি মনে করেন না আমাকে এ লেভেল পর্যন্ত যেতে হবে তার দুটি পরীক্ষা ও লেভেল ফাইনাল এ লেভেল ফাইনাল দিতে হবে কেউ যদি মনে করেন না আমাকে গ্রাজুয়েট হতে হবে ইউনিভার্সিটিতে প্রতিটি ইয়ারে তাকে পরীক্ষা দিতে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার পর্যন্ত বা যে কই বছরের অনার্স ডিগ্রি করছে তাহলে তার পরীক্ষা বেশি হয়ে গেল আরও কেউ যদি মনে করেন না এতটুকু আমি গ্র্যাজুয়েট হয়ে থেমে যাবো না পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করবো মাস্টার্স করবো তখন তাকে আরও বেশি পরীক্ষা দিতে হচ্ছে থিসিস লিখতে হচ্ছে এবং কেউ যদি মনে করে যে না আমি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করব তাহলে তাকে আরও বেশি সময় দিতে হচ্ছে আরও বেশি ইন্টারভিউ দিতে হচ্ছে এবং পরীক্ষা দিতে হচ্ছে তাহলে যে যত বেশি পরীক্ষা দেবে যার জীবনের টার্গেট যত উপরে যাওয়া তাকে তত পরীক্ষা দিতে হবে আর এই দুনিয়ার পরীক্ষাগুলো হচ্ছে উপরের মর্যাদা অর্জন করার পরীক্ষা হল বিপদাপদ এজন্য আল্লাহ জন্য আল্লাহনবী বলেছেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মানুষ হলো নবীরা নবীদেরকে এত বেশি বিপদ দেয়া হয়েছে সাধারণ মানুষ এত পরীক্ষা দিতে পারবে না কারণ তাদের মর্যাদা অনেক উপরে অনেক বড় ডিগ্রি নবুবতের ডিগ্রি তারা অর্জন করছেন তারপরে বলেন সুবাল এমসাল রুফাল এমসাল সাহাবাদের উপর বিপদ এসেছে তাবি ইমামদের উপর বিপদ এসেছে রাদের উপর বিপদ এসেছে যারা স্কলার তাদের উপর বেশি বিপদ আসবে তারা বেশি সম্পদশালী হতে পারবে না তাদেরকে আল্লাহ সম্পদে ভরে রাখবেন না দারিদ্র মোকাবেলা করতে হবে মানুষের অত্যাচার নির্যাতন মোকাবেলা করতে হবে আর কত কিছু মোকাবেলা করতে হবে এবং ধার্মিক মানুষ যারা বেশি ধার্মিকতার যার লেভেল যতটুকু তাকে তত বেশি পরীক্ষা দিতে হবে কাজে আপনার উপর যদি কোনো পরীক্ষা আসে তখন ভাববেন ও আমি তো পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিয়ে তো আমি আরেকটি লেভেল উপরে চলে যাচ্ছি তাহলে এটা আপনার জন্য কষ্ট হবে না বরং এটা আনন্দ হবে অনেক পরীক্ষাগুলো আছে জীবনে বাধ্যতামূলক নয় তারপরে আমরা স্বেচ্ছায় সেই পরীক্ষাগুলোতে যাই কারণ আমি জানি এই পরীক্ষায় পাস করলে আমার চাকরির ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট হবে আমার জীবনকে আরেকটু বেশি ব্রাইট করবে আমার ক্যারিয়ারকে আরও বেশি উজ্জ্বল করবে সে কাজেই আল্লা নবী বলেছেন যার বেশি বিপদ হয় আল্লাহ আল্লাহতালা তাকে তত বেশি মর্যাদা দান করে একইভাবে আল্লাহ নবী আমাদেরকে আরও সান্ত্বনা দিয়ে বলেন ও ইন্না রাজুসিবু হুলা ও হাত ওমা আলি হে আহ একজন মানুষ বিপদে বিপদে অস্থির থাকে আল্লাহ আল্লাহতালা চান যে এই লোকটি বিপদের ভিতর দিয়ে গিয়ে যেন মুক্ত হয়ে জমিনের উপর চলতে পারে সে এমন অবস্থায় থাকে রাস্তা দিয়ে সে হাঁটছে তার কোনোই গুণা নেই অপাচার মুক্ত হয়ে সে জীবনে হাঁটে যেমন আমরা দেখি স্বর্ণকে যখন বারবার গলানোর মাধ্যমে পিউর স্বর্ণগুলোকে বের করে আনা হয় তেমনিভাবে পরীক্ষা জীবনে বারবার পরীক্ষার মাধ্যমে আল্লাহতালা পিউর করার জন্য পিওর ইমানকে পিওর করার জন্য আল্লাহতালা চেষ্টা করেন এই কথাটি আল্লাহ আল্লাহতালা অন্য হাদিসে বলেছেন হাত্তা মা মায়ালিনিমিনা আলিহিৎ এখানে তিরমিজির শরীফের এই হাদিস থেকে আমরা দেখি যে একজন বান্দা বিশ্বাসী নর অথবা নারী পুরুষ অথবা মহিলা তারা বিপদের ভিতর দিয়ে যায় এই বিপদ কিসে হতে পারে ফি নফসি তার নিজের ব্যাপারে বিপদ হতে পারে তার শারীরিক বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে ওয়াওয়ালা দিঘি তার সন্তানদের উপর বিপদ পারে সন্তানরা নানাভাবে অসুবিধার মধ্যে আছে তারা পড়ালেখাতে অসুবিধায় আছে অথবা তাদের অসুখ বিসুখ হচ্ছে এই জাতীয় নানা অসুবিধার ভিতর দিয়ে সন্তান এবং পরিবার যেতে পারে তাহলে নিজের মধ্যে বিপদ হতে পারে সংসারে বিপদ হতে পারে ওয়ামালিহি সম্পদ হানি হতে পারে সম্পদ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন আবার নিয়ে যাচ্ছেন এমন জায়গায় খরচ করতে হচ্ছে যেটা সে কল্পনা করেনি অনেক রোগ হয়েছে যে রোগের কারণে তার সম্পদ অহরহ সম্পদ তাকে ব্যয় করতে হচ্ছে এমন রোগ হয়েছে যে প্রতি মাসে প্রতি সপ্তাহে হাজার টাকার ওষুধ তাকে খেতে হচ্ছে তাহলে মানুষকে আল্লাহ বিপদ দেবেন তার নিজের মধ্যে এবং তার সন্তানের মধ্যে অথবা তার সম্পদের মধ্যে হাত ওয়ামা আলহি হতি এইভাবে আল্লাহ পরীক্ষা করে এমন পিওর এবং পবিত্র পরিচ্ছন্ন সাদা কাপড়ের মতো ধবধবে করে যে যখন সে আল্লাহর সাথে দেখা করতে যাবে অর্থাৎ যখন তার মৃত্যু হবে আর কোনো গুণা তার উপর থাকবে তাহলে এই যে বিপদগুলো আমাদের জীবনে আসে বিশেষত আমরা আজকে বেশি ফোকাস করছি সম্পদ হানি সম্পদ কমে যাওয়া সম্পদ হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া অথবা ঘরে আগুন লেগে স্বর্ণ অলঙ্কারগুলো পুড়ে যাওয়া অথবা চুরি ডাকাতির মাধ্যমে স্বর্ণ অলংকারগুলো চুরি হয়ে যাওয়া অথবা দোকানপাট এর মধ্যে ক্ষতি হওয়া ব্যবসাতে লস করা আরও নানারকম বিষয় হতে পারে বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রক্রিয়ায় সম্পদের উপর বিপদ আসতে পারে এই বিপদগুলো যখন আসে তখন মনে করতে হবে এই সম্পদের মালিক তো আমি না পৃথিবী আসমান ও জমিনের যত সম্পদ রাজত্ব সব কিছুর মালিক তো আল্লাহ সম্পদের মালিক আমি না সম্পদ আমার হাতে দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য তখন আমি যখন চিন্তা করব যে এই সম্পদ যিনি দিয়েছেন তিনি নিয়েছেন তিনি পরীক্ষা করছেন তখন তার জন্য এটা খুব সহজ হয়ে যাবে সেটাকে গ্রহণ করা এবং সে মনে করবে আমার মর্যাদা বাড়ছে আমি পরীক্ষায় পাশ করছি আমার লেভেল উত্তীর্ণ হচ্ছে কাজে সম্পদে যদি কোনো বিপদ আসে জীবনের বিভিন্ন রূপে আমরা দেখব বিভিন্ন জায়গায় সম্পদে বিপদ আসে সেটা চুরি ডাকাতির মাধ্যমে হতে পারে হারিয়ে যাওয়ার মাধ্যমে হতে পারে অথবা আগুন লেগে যাওয়ার মাধ্যমে হতে পারে অথবা ব্যবসায় অবনতির মাধ্যমে হতে পারে নানা উপায়ে যত বিপদ আসবে সেগুলোকে আমরা হাসি মুখে বরণ করার চেষ্টা করব। আমি যখন সেটাকে হাসি মুখে বরণ করব। আল্লাহ সন্তুষ্ট হয়ে তার চেয়ে উত্তম বিনিময় আমাদেরকে দান করবেন আল্লাহতালা বিপদে ধৈর্য ধারণ করার এবং নিজেকে স্থির রাখার এবং আল্লাহ মুখী হওয়ার তফিক যেন আমাদের সবাইকে দান করেন आजकल आलोचना ये शेष कर आगामी पर्व इनशालाबाद देखा है सुस्थम चर्चा निजेक निमग्न रखल वरहमतुल्लाबरक আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 साढ़े छटाय पुन सम्प्रचार सा बारोटाय टीवी बांग